আসসালামু আলাইকুম রহমতুল সৌদি রেলিজিয়াস অ্যাটচি রাজকু দূতাবাস করতে নৌ মুসলিম ইসলামী বুনিয়দি শিক্ষা কোর্স করতে আয়োজিত আজকের অনুষ্ঠানের সম্মানিত আলোচক বিন্দু সম্মানিত দিনী ভাইরা আমরা শুরুতে মহন আল্লাহ সহ দরবারে জানাচ্ছি লাগ্রিয়া জয় আল্লাহ সান হুয়া তালা আমাদের একটি চমৎকার পরিবেশের ব্যবস্থা করে দিয়েছেন যেই পরিবেশে আমরা দিন সম্পর্কে জানার সুযোগ পাবো সে আল্লাহ সফান হুয়াতাল দরবারে জানাচ্ছি লক্ষ কোটি শুক্রিয়া সকলি বলি আলহামদুলিল্লাহ অতপার লক্ষ কোটি শান্তিনি ধারা অবধারিত হোক মানবতার মুক্তির দূত সর্বকালের সর্বযুগের সেরা মানুষ বিশ্বনবী জনাবি মুহাম্মদ রসৌল্লাহ সাল্লা আলি ওয়াসাল্লাম যিনি মানবতার কল্যাণের জন্য মুক্তির জন্য সুখের জন্য সমৃদ্ধির জন্য একটি লেটেস্ট একটি আল্টা মডার্ন একটা অত্যাধুনিক ধর্ম যিনি উপহার দিয়েছেন চলমান বিশ্বে এটি প্রমাণিত হয়েছে সবচেয়ে লেটেস্ট ধর্ম হচ্ছে আল্টা মডার্ন ধর্ম হচ্ছে কি ইসলাম আমেরিকার রাজধানীর নিউ ইয়র্ক হোটেলে একজন ট্রাক চালক দুপুরে লাঞ্চ করছিল দুই লোক মা খাওয়ার সাথে সাথে এই লোকটি মারা গেছে উন্নত বিশ্ব হওয়ার কারণে সাথে সাথেই ফায়ার সার্ভিস মেডিকেল টিম পুলিশ বাহিনী সে উপস্থিত তদন্ত করা শুরু করল কেন লোকটি মারা গেছে জানা গেল বিষ পান বিশের কারণে ওটা হোটেল তদন্ত করা হলো কোথায় খাদ্য কোথাও বিষ ছিল না পরে যে বিষয়টি জানা গেল এই লোকটি ছিল ট্রাক চালক অনেক দূর থেকে তার ট্রাক চালিয়ে নিয়ে আসছিল প্রতিমধ্যে চাকা পাঞ্চার হয়েছে চাকা ঠিক করতে যে ওই একটা চাকা সাপের বিষ ধর সাপের উপর দিয়ে চলে এসেছিল তারা ঠিক ঠিক করেছে উন্নত বিশ্ব যতই হুকনা না তারা সাদা চামড়াওয়ালা হতে পারে কিন্তু তাহার পবিত্রতা বলতে তাদের কোনো কিছু নাই ওই যে খাবার সময় কোন রকম শুধুমাত্র টিসু দিয়ে মুছে খাওয়া শুরু করে দিয়েছে কিন্তু আমাদের নবী বিশ্ব নবী জানা মোহাম্মদ রসুল্লাম বলেছেন কি খাবার আগে কি করতে হবে হাত ধু করতে হবে প্রমাণিত হল ওই লোকটি শুধুমাত্র টিসু পেপার ব্যবহার করে খাওয়া শুরু করছে মারা গেছে হাত ধু করে নাই এর থেকেই প্রমাণিত হচ্ছে বিশ্ব নবী জানাম সম্মানিত উপস্থিতি আজকে যে আপনাদের এই যে আপনাদেরকে নিয়ে প্রোগ্রাম হবে এটি একটি বিশাল নিয়ামত মনে রাখবেন আল্লাহ মানব গোষ্ঠীর জন্য মানব জাতির জন্য অসংখ্য কিন্তু সকল নিয়মের হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে ইমান বৃত্তর আল্লাহর উপর। আল্লাহর জাতির উপর ইমান পেয়েছে এটি হচ্ছে কি সবচেয়ে বড় নিয়ামত একজন মানুষ যত পরি ধনু হোক যত পরি উচ্চশিক্ষিত হোক কিন্তু যদি ইমান আনার সুযোগ না পায় তাহলেই সেই হচ্ছে সবচেয়ে হতবাকা কোরআন আল্লাহ সব তালা বলছেন আল্লাহ বলছেন এই পৃথিবীতে প্রাণীকুল জগতের মধ্য থেকে তারা হচ্ছে সবচেয়ে নিকমানি আল্লাহ জগতের মধ্যে যাদের কি ইমান আনার সুযোগ ঘটেনি তো সম্মানিত উপস্থিতি আমি আমার বাড়ি এখানে আলহামদুলিল্লাহ আপনাদের কাছে এসেছেন বাংলাদেশের যারা স্কলার আলম স্কলার ব্যক্তিত্ব সম্পন্ন তারা এসেছেন আমি আশা করব আপনারা তাদের তারা যেভাবে দিজ্ঞসা দিচ্ছেন দিবেন এগুলা আপনারা যথা সহকারে শুনবেন এবং সুশৃঙ্খলভাবে থাকবেন ইনশাল্লাহ পারব না আমরা সম্মানিত উপস্থিতি এখন আমাদের কর্মশেষে প্রশ্ন হচ্ছে আমাদের মেহমানদের সংক্ষিপ্ত বক্তব্য বিষয়গুলো আসবে ইসলাম একমাত্র মনোনীত ধর্ম ইসলাম সহজ ও স্বভাবজাত ধর্ম ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা তো এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন শেখ হাফেজ মাহমুদুল হাসান শেখ হাফেজ মাহমুদুল হাসান আমি তাঁকে বক্তব্য রাখার জন্য বিন্দু মোধ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাহিম ওসলা টু ওয়সালাম আল সৈয়দ মুরসলীন মোহাম্মদিহি ওদিন আমি রিলিজিয়াস অ্যাটাচিক্তৃক আমাদের প্রাণ প্রিয় ন মুসলিম ভাইদেরকে নিয়ে मय प्रशिक्षण अनुष्ठान सम्मानित सभापति प्रोग्राम सम्मानितचालक उपस्थित ओलामा कराम सामने बसा श्रद्धे दिन भाई बने प्रथमे आल्लाबुल आलमीर लाखों कोटी शुक्रिया आदाय करी सकोले मिले जिन्हें এমন একটি বরকতময় অনুষ্ঠানে কিছু বলার কিছু শোনার জন্য উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন এ জন্য সকলে মিলে বলি আলহামদুলিল্লাহ এখন আমরা শুধু প্রারম্ভিক কথার মতো এই কয়েক মিনিট করে শুধু আমরা এখন কথা বলবো এরপরে নির্ধারিত বিষয়ের উপরে বিস্তারিত আলোচনা আসবে তো আল্লাহ রব্বুল আলমিনের নিকট গ্রহণযোগ্য দিন একমাত্র ইসলাম এই কথার উপরে আমি অল্প কয়েকটি কথা আপনাদের খেদমতে পেশ করব প্রথম কথা হল আমরা জানি এই পৃথিবীতে অনেক ধর্ম প্রচলিত আছে আছে কিরা লেখ খ্রিস্টান ধর্ম তারপরে ইয়াহুদি ধর্ম হিন্দু বৌদ্ধ অগ্নি পূজক প্রতিমা পূজক কত প্রকারের এ আছে না এক সময় দিন ইয়াহুদি দিন এবং নাসারার দিন যেটা এক সময় এটা আল্লাহ ফাকের কাছে অ্যাকসেপ্টেড ছিল গ্রহণযোগ্য ছিল যেমন হজরতে মুসা আলহ সাল যারা যাদেরকে আমরা ইয়াহুদি বলে থাকি আহল এটা তাদের জন্য গ্রহণযোগ্য ছিল হজরত আলাইহ সাল্লামের অনুসারীরা যাদেরকে খ্রিস্টান বা নাসারা বলা হয় এটা গ্রহণযোগ্য ছিল কিন্তু আমাদের প্রিয় নবী শেষ নবী মোহাম্মদুল্লা সোল্লাহ সাল্লিহাসাল্লামের নবুয় প্রাপ্তির পর থেকে আল্লা রব্বুল আলমিনের নিকট একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হল কি এজন্য আল্লাহ রব্বুল আলমীর কোরআনে কারিমের মধ্যে বলেন রাজিম আউজিম আল্লাহর একমাত্র গ্রহণযোগ্য দিন হল ইসলাম তাহলে এবার আমি আমার ভাই জিজ্ঞাসা করি তাহলে তথা তথাকথিত বর্তমানে সারা পৃথিবীতে আরো যে সকল ধর্ম আছে এগুলো কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য কোরআনে কারিমের আরেক জায়গায় আল্লাহ রব্বুল আলমিন বলেন মিন যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে দিন হিসাবে গ্রহণ করতে চায় খুঁজে তালাশ করে আল্লাহ বলেন ফালাই অকবালামিন হোক পশ্চিনকালেও তার পক্ষ থেকে এই দিনকে গ্রহণ করা তাহলে ইসলাম ছাড়া অন্য যে সকল দিন রয়েছে আল্লাহ রব্বুল আলমিন এগুলোকে কি গ্রহণ করবেন আর একটা আয়াত শোনেন কোরআর একাডেমির মধ্যে আল্লাহ রব্বুল আলমিন কি বলেছেন আলিয়া আকমাল তুলা কুম দাকুম ও আতমাম তো আলাই তুল ইসলাম আজকে তোমাদের জন্য আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি তাহলে বুঝতে গেল আল্লাহ নিজে একটা দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন কেমনি বলছে বিদায় হজুর সময় আয়াতির হয় আল আলিয়াউমা আজকে আকমাল তুলাকুম দিইনাকুম তোমাদের জন্য তোমাদের দিনকে কামিল করে দিলাম ও আতমান তোম নি এবং তোমাদের উপরে আমার যে নেয়ামত এই নেয়ামত পরিপূর্ণ করে দিলাম আল্লাহ বলে এইবার শোনেন ইসলাম আর তোমাদের জন্য দিন হিসাবে একমাত্র ইসলামের ব্যাপারে আমি রাজি আমি খুশি অথবা মনোনীত করেছি তোমাদের জন্য আমি দিন হিসাবে একমাত্র ইসলামকে মনোনীত করেছি আমার প্রিয় উপস্থিতি সম্মানিত ভাই বোনেরা এই তিনটা আয়াতকে সামনে নিয়ে আসি আল্লাহ বলেছেন আল্লাহর নিকটে একমাত্র গ্রহণযোগ্য ধৈন হল ইসলাম এক দুই নম্বরে বলেছেন এই ইসলামকে বাদ দিয়ে যদি কেউ অন্য কোনো দিন যদি খুঁজে তালাশ করে গ্রহণ করে এটা কখনো অ্যাকসেপ্ট হবে না দুই আর তিন নম্বরে আল্লাহ বলেছেন আমি নিজে রাজি আমি নিজে খুশি আমি নিজে সন্তুষ্ট একমাত্র দিন ইসলামের ব্যাপারে আর অন্য কোনোটা নয় তাহলে বোঝা গেল অন্য কোনো দিন যদি কেউ যদি গ্রহণ করে আল্লাহ তার উপরে অসন্তুষ্ট তার উপরে বেজার কথা ঠিক আছে না আর অন্য কোনো দিন নিয়ে যদি কেউ যদি চলে এটা আল্লাহ ফাকের কাছে গ্রহণযোগ্য নয় কথা ঠিক আছে না তাহলে আল্লাহ ফাক যে আমাদেরকে সকলকে এই দিন ইসলাম গ্রহণ করার তৌফিক দিয়েছেন বিশেষ করে আপনারা যারা আমি আসার সময় কালকে শুধু চিন্তা করতেছি পাকে ফাঁকে মনে হয় কথাটুকু যে আপনারা যে আমরা যারা কথা বললে বলা যায় যে আমাদের বাবা বাবা বা দাদা ওনারা ইসলাম উপরে ছিলেন এই বংশানুক্রমে আমরাও হয়তো অটোমেটিকলি মানে হয়তো ইয়েছিলাম কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের স্পেশাল রহমত এবং করুণা আর দয়া আপনাদের উপরে যে আপনারা এক অবস্থা থেকে আল্লাহ আপনাদেরকে কবুল করে ইসলামের ছায়াতলে তলে আপনাদেরকে আসার এবং ইসলামকে গ্রহণ করার তৌফিক দিয়েছেন এই জন্য আপনাদের মর্যাদা আলাদা আলহামদুলিল্লাহ বল তো আমরা এসেছি মানে আল্লাহ তো আপনাদেরকে কবুল করেছেন আমরা এসেছি এই কথাগুলো বলে আপনাদের মনে আরো খুশি বাড়িয়ে দিতে এবং ইসলামের ইসলামের যেই খুটিনাটি গুরুত্ব খুটিনাটি কিন্তু গুরুত্বপূর্ণ অনেক বিষয় আছে এগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলতে তো আপনারা এই একটা প্রোগ্রামের জন্য খুশি না বাজার ইনশাআল্লাহ আমরা আপনাদের সাথে থেকে বড় বড় ডক্টর দক্তর সাইফুল্লাহ এই তো সবাই সিনে সারা দুনিয়ায় হ্যাঁ প্রত্যেক জুমাবারে তো বিশেষ প্রোগ্রাম থাকে আর অন্যান্য প্রোগ্রাম তো আছেই এন যে মানে সরাসরি প্রশ্ন উত্তরের জবাব দেন জোয়ান মানুষ দেখছেন না ইনশাআল্লাহ আজকে এখানে বড় দায়িত্ব নিয়ে এসেছেন আমরা এসেছি তার সাথে ইনশাআল্লাহ আমরা আপনাদের কষ্ট হলেও আমরা চাইব ওই জিনিসগুলো কেমন একজন ইসলাম মুসলমান হয়েছে কিভাবে একজন ইমানদার হয়েছে হ্যাঁ ইসলামের শিষ্টাচারিতাগুলো কি সুনত কি বেদাৎ কি সেরেক কি কোনটা ইমান কোনটা তহিদ এগুলি জানার দরকার আছে না ইনশাআল্লাহ আপনারা খুশি মনে আমাদের সাথে থাকবেন আর এই কথাগুলো আপনারা শুনবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে এই প্রোগ্রাম সুন্দর করে বাস্তবায়ন করার তৌফিক দান করুন সবাই বলি আমিনা আলহামদুলিল্লাহ রবুল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আপনাকে আলহামদুলিল্লাহ আমরা চমৎকার বক্তব্য শুনলাম ঠিক কিনা ভাই এপটে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন কথা নিয়ে আসছেন শাইখ হাফেজ কামারুদ্দিন ইউরিদুল্লাহুল ইসরিদিক উপস্থিত আজকের এই প্রোগ্রামে সম্মানিত আয়োজক এবং পরিচালক এবং দূর দূরান্ত থেকে আগত অত এলাকার আশপাশের ন মুসলিম এবং ভাই ওমা শেখ সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন আল্লাহ আলমীর নিকট আমাদের অনেক লাখো লাখো শুক্রিয়া এবং অনেক আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি এজন্যই যে তিনি আমাদিওকে বিরাট একটা নিয়ামতে আমাদিওকে তিনি ধন্য করেছেন যে নিয়ামত अनेबदार आदन कर पाएफा के अनेक अशेष रहमत और तरह पक्ष विशेष करुणाए तिम्मन एमन एक नियम द्वारा अपना देखिए समृद्ध करा इसलम धर्मे ना, तो धर ना, ना थे मुसलमान ना होते मुसलमान धर्मे जन्मग्रहण कर मुसलमान कष्ट लागत हम से आसनी জন্মগ্রহণ করেছি মুসলিম সন্তান মুসলিম বাবা মায়ের সন্তান সেই জন্য মুসলমান কিন্তু আপনাদের প্রতি আল্লাহকে অনেক সুসংবাদ যে আমরা যত অন্যায় করি থাকি ইসলাম মুসলমান থাক অবস্থায় এগুলোর জবাবদিহিতা আছে ভালো কাজ করলে তার সব আছে অন্যায় কাজ করলে তার জবাবদিহিতা আছে শাস্তি আছে ছবিরা হোক কবিরা হোক মাফ না চাইলে মাফ নেই ক্ষমা না চাইলে ক্ষমা নেই তো করলে মা ফাশে যদি আল্লাহপাক কবুল করেন তো যদি কবুল না হয় তাহলে ক্ষমা নেই কিন্তু আল্লাহ পাক আপনার ইহকে এমন এক মর্যাদা দিয়েছেন যে মর্যাদা ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে যা কিছু করলেন যা করছেন সব কিছু ইসলাম ধর্ম গ্রহণ করার পর কলমাল মোহাম্মদুর রসদুল্লাহ এই কালিমা উচ্চারণ করা মনে প্রাণে বিশ্বাস করার মাধ্যমে যে আপনার যে নিয়ামত পাইলেন এর দ্বারা তার পূর্বে সব কিছু আল্লাপাক ক্ষমা করে দিয়েছিল আলাদার কোন তহবার প্রয়োজন নেই এই কালিমাটাই তহবা মনের আন্তরিক বিশ্বাসের সাথে এই কালিমা উচ্চারণ করা এটি আপনাদের জন্য তহবা সব মাফ প্রতিমা পূজা মাটি পূজা গাছের পূজা তুলসী পাতার পূজা যত ধরনের যা আসাম যা করলেন সব মাফ আল্লাহ পাকের কাছে এক হিসাবে মাফ মানে যেন আগে সব ডিলেট হয়ে গেছে নতুন করে যা করলেন সব জন আপনাদের টাউন্টে জমা হচ্ছে আর আমাদের জন্য যা আমরা যা করলাম আলাদাভাবে তো করতে হবে এটা তো আমাদের মাফ নেই তো আল্লাহাক আপনাদেরকে যে মর্যাদায় যে মুহামিন্নিত করেছেন আমরা সেই মর্যাদা থেকে আমরা বঞ্চিত তবু আল্লাহপাকের কাছে আমরা চাইব যেন ভালো ভালো আমরা আমল করতে পারি আপনাদের সহযোগিতা করতে পারি আমরা যেন আপনাদের কাছ থেকেও কিন্তু শিখতে পারি আপনাদের অনেক অভিজ্ঞতা আমাদের সেই অভিজ্ঞতা হয়তো নেই এক ধর্মের থেকে আরেক ধর্মের বাইর হওয়া কত কঠিন ব্যাপার পরিবেশ পরিস্থিতি পরিবার এবং সমাজ কত কিছু কত ধরনের ত্যাগ এখানে জড়িত এই ত্যাগ তো আমরা করিনি এই ত্যাগ তো আমরা বুঝিনি কিন্তু আপনাদের মধ্যে অনেক ত্যাগ আছে এই ত্যাগের মূল্য আল্লাহবাগ দেবেন পরকালে দেবেন এবং আশা করলে দিনিয়াতেও পাবেন তো আল্লাহ যে আয়াতকারিমার তালাবাদ করছি যেহেতু আমাদের মূল আলোচ্য বিষয় এখানে নাই বা সংক্ষিপ্ত আলোচনার জন্যই ওখানে উপস্থিত এবং দাঁড়ালাম যে আয়াতকারিমার তালাবাদ হইল সেটা হচ্ছে যে আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা চান তোমাদের প্রতি মানুষদের প্রতি মানব জাতির প্রতি সহজ সহজীকরণ কোনো বিধি বিধান আল্লাহের নিকট আল্লাহের কাছ থেকে যা আসে তা কোনো কঠিন কিছু নয় সব কিছুই সহজ শুধু মানুষ শুধু মন থেকে মেনে নিলেই হয়ে যায় মন থেকে মেনে না নিলে অতি সহজ দেওয়া খুব কঠিন হয়ে যায় যদি মেনে নেওয়া যায় তাহলে আসলে সবই সহজ অন্যান্য ধর্মের লোকেরা বলে আমাদের আমার ধর্মের লোকের আমরাও অনেকে বলে থাকি না নামাজ পড়া খুব কঠিন নামাজ পড়া খুব কষ্ট ঘুম থেকে উঠতে হয় এত কষ্টকে করে উজু করতে হয় ঘোষাল করতে হয় আসলে কিছু না যদি কেউ মমিন ব্যক্তি মনে করে আমি আমি মমিন মুসলমান এর পরপরই আমার দায়িত্ব প্রতি অক্ত নামাজ আদায় করা তাহলে তার জন্য সাথে সাথে সেই ইমানের যে দাবি ইমানের দাবি নিয়েই উজু করতে যাবে নামাজের জন্য প্রস্তুতি নিবে কয়েক মিনিট নামাজ সময় লাগলো নামাজ শেষ দায়িত্ব শেষ অতি সহজ খুবই সহজ মুসাফির সফর করতে যাচ্ছে আদান দিল এখন নামাজ পড়ার ব্যবস্থা নেই অথবা হ্যাঁ পরে আদায় করা যাবে কাজা করা যাবে এমনি ভাবে মুসাফির অবস্থায় চাই টাকা তোমার করতে হবে না জন চাই টাকা নামাজ দুই রাখা তোমাদ পড়লে চলে আল্লাহ অত সহজ করে দিলেন অনেক জায়গায় পানি নাই ওদুর জন্য এখন কি করতে হবে বিকল্প আল্লাহ বিকল্প রাখছেন তৈমুং করতে হবে অসুস্থ পানি ব্যবহার করলে রোগ বেড়ে যাবে আল্লাহভাগ ব্যবস্থা রাখছেন এখানে পানি ব্যবহার না করে বিকল্প তৈমের মাধ্যমে পবিত্রতা অর্জন করা একটা ব্যবস্থা রাখছেন এর দ্বারা নামাজ চলবে কোরআনতালওয়াত চলবে এবাদত চলবে সব চলবে কোরআন তালোতে সবই করতে পারবেন এর মধ্যে মৌলিক বিষয়গুলো যে আসবে এগুলো ধারাবাহিকভাবে একের পর এক আলোচনা করবেন আপনারা অনেক কিছু জানেন আরও অনেক জানার আছে কূটিনাটি এবং মৌলিক বিষয়ও আশা করি সেই সম্পর্কে আপনার ধৈর্য সহকারে আপনি একগুলি শুনবেন এগুলো পালন করার জন্য নিয়ত করে ইশাল্লাহ ধ্বজ ধারণ করে বসবেন এবং শুনবেন আমরা সে আশায় আশা রেখেই আপনাদের কাছে কাছ থেকে আমি বিদায় দিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহর আলহামদুলিল্লাহ আমরা শেখ হাফিজ কামরাতনের কাছ থেকে চমৎকার কথা শুনলাম এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আপনারা সবাই অনেকেই দেখেছেন মিডিয়ায় আমরা দেখে থাকি ড মোহাম্মদ সাইফুল্লাহ বাংলাদেশের একজন উজ্জ্বল নক্ষত্র আলেম তিনি এরপর আপনাদের সামনে যে বিষয়টি কথা বলবেন ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলাম একটি পূর্ণাঙ্গ ব্যবস্থা নিয়ে আপনাদের সামনে কথা নিয়ে আসছেন ড মোহাম্মদ সাইফুল্লাহ আমি তাকে বলার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين وبعد نو مسلم اسلامي برنادي شكاكورس شدو شو سطرش في جري نلفا مريان شل আজকের অনুষ্ঠানের পরিচালক উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত সময় মেহমানবিন্দু আমার সাথে ডাকা থেকে আগত ফদিরাতুল শেখ হাফেজ মাহমুদুল হাসান হাফেজ যিনি আমার ওস্তাদ তুল্য এবং বাংলাদেশের অত্যন্ত সনামধন্য আলেম দিন সুপরিচিত ব্যক্তিত্ব আমার সাথে আগত ফদিরাতু শেখ হাফেদ কামার উদ্দিন হাফেদ আহমা আমার একসাথে আমরা পড়ালেখা করেছি যদিও পড়ালেখার দিক থেকে আমার চেয়ে অনেক যোগ্য ছিল কিন্তু আমরা একসাথে পড়েছি আমার সামনে উপস্থিত ন মুসলিম বায়ু বোনেরা শুরুতে আল্লাহবুর আলামিনের শুকর গুজার হচ্ছি महान राितोवाल चाल मेहरबानी गुरुतवूर्ण कर सम्मानित सत्य कथा जरा इसलम के अनुसरण करते पे तुनिया और आखरतर मुक्तर पथ खुजे पे इसलम व मुसलमान पक्ष सर्वप्रथम अपन के धन्यवाद अभिवादन जाना स्वागत जाना मुबारकबाद सत्यिकारा दन्न्य होते पे जहां नाम कठिन शस्ति मुक्त करते पे जो सत्यारे अल्लाह हब्बुल आलमी ने सन्तुष्टिर अल्लाह हब्बुल आलमीन के সত্যিকার মা হিসেবে গ্রহণ করে এই ইসলামে প্রবেশ করে থাকেন ইসলাম গ্রহণ করে থাকেন সম্মানিত উপস্থিতি আমি আমার ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করে থাকি যে তোমরা কবে ইসলাম গ্রহণ করেছ কেউ একদিনের জন্য উত্তর দিতে পারেনি যে তারা আদুক ইসলাম গ্রহণ করেছে কিনা আমি জিজ্ঞেস করি তোমরা কিভাবে ইসলাম গ্রহণ করেছ কেউ বলতে পারে না তারা আসল কিভাবে ইসলাম গ্রহণ করেছে তোমরা কেন ইসলাম গ্রহণ করেছো? আদৌ কি তোমাদের ইসলাম গ্রহণ করার কোন উদ্দেশ্য আছে কিনা একটি প্রশ্নের উত্তর দিতে পারে না ট্রেডিশনাল ইসলাম যেটাকে বলা হচ্ছে গতানুগতিক পদ্ধতি যে ইসলাম বলা হচ্ছে আসলে সেই ইসলামের কারণে আমরা সত্যিকার মুসলিম হতে পারেনি ইসলামের নাম ধারণ করতে পেরেছি তাই আজকে এই নামধারে মুসলিমদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় কিন্তু সত্যিকার মুসলিমের অস্তিত্ব খুঁজে পাওয়া কঠিন সত্যিকার মুসলিমদেরকে পাওয়া যায় না আপনাদেরকে আমি অনুরোধ করব ইসলাম হচ্ছে একটি কমপ্লিট কোড অফ লাইফ আল্লাহ নবী সাল্লাপর আল্লাহ সবানি করিমায় মধ্যে আয়াতর্ণ করেছেন আমি তোমাদের জন্য তোমাদের এই দিনকে পরিপূর্ণ করেছি ইসলাম হচ্ছে আল্লাহ রাবুল আলমিনের এই জমিনে সবচেয়ে বড় নিয়ামত এই আসমারের নিচ্ছে জমিনের উপরে এরছে বড় করত নেই বলেন সুহান এই পৃথিবীর মধ্যে যত নিয়ামত আল্লাহ রাব্বুল আলমিন দিয়েছেন সেটি কোন মানুষের গণনার মধ্যে আসবে না কোনো মানুষের হিসাবের মধ্যে আসবে না যেহেতু আল্লাহ সুবাহানোর মধ্যে স্পষ্ট করে বলেছেন তার নিয়ামত আল্লাহ সুহা যদি তোমরা আল্লাহর নিয়ামত গুলোকে গণনা করার চেষ্টা করো একটি একটি করে গণনা করা শুরু করো সুহা এগুলো গণনা করে শেষ করতে পারবে না এত অসংখ্য নিয়ামত আল্লাহ সোহানা দিয়েছেন যে এগুলো আমরা গণনা করে শেষ করতে পারবো না এই সমস্ত নিয়ামতের মধ্যে এই পৃথিবীতে একটি নিয়ামত কেউ আল্লাহ রব্বুর আলমীর পরিপূর্ণতা দান করেননি বুঝতে পেরেছেন কিনা এই পৃথিবীতে একটি নামত কেউ আলারা বুলাবিন পরিপূর্ণতা দান করে প্রত্যেকটি নামত হচ্ছে ন্যায়ত নাক অপরিপূর্ণ অংশিক নিয়ামত আপনি আপনার চোখ দেখেন অনেকগুলো উদাহরণ দেওয়ার সুযোগ নিয়ে আজকাল এই আলোচনা আলোচনার বিষয় নয় চোখ দেখেন আপনি আপনি চোখ দিয়ে দেখেন ঠিক না কিন্তু আপনি চোখ দিয়ে একটা লিমিটেশন আছে কতটুকু দেখতে পাবেন অনেক দূরে দেখতে পান কিনা অনেক দূরে দেখতে পাবেন না আপনার চোখের সামনে যদি একটা পর্দা দেওয়া হয় দেখতে পাবেন কিনা দেখতে পাবেন না চোখের সামনে সমস্ত আলো যদি শরীরে অন্ধকারের মধ্যে দেওয়া হয় অপরিপূর্ণতা এটাকে পরিপূর্ণ করেননি এটাকে পরিপূর্ণ করেননি এরপর এর মধ্যে আছে আস্তে আস্তে লেস হচ্ছে মেডিকেল সায়েন্স বলেছে সিক্স হচ্ছে চোখের পাওয়ার বুঝতে পেরেছেন এই সিক্স পয়েন্ট পাওয়ার যেটা রয়েছে সেটা হতে হতে এক পর্যায়ে দেখা যায় যে আপনার পাওয়ার আছে কারো সামান্য ফুল পাওয়ার খুব কম যখন চল্লিশ এই অতিক্রম করে তাহলে তার ফুল পাওয়ার থাকে না আস্তে আস্তে কমতে থাকে এই পৃথিবীর কোন নিয়ামতকে আল্লাশ মানাও তারা পরিপূর্ণতা নেই শুধু একটি নিয়ামতকে পরিপূর্ণতা দিয়েছেন সেটি হচ্ছে কোনটি আমি পরিপূর্ণ করে দিয়েছি তোমাদের জন্য সম্পূর্ণ করেছি এই আমার বন্ধুগণ সম্মানিত উপস্থিতি এই নামতকে কেন পরিপূর্ণতা দিয়েছেন শুধু এই কথাটুকু বলেই আমি আজকের আলোচনা শেষ করে দেব न्यामत कारण सीट से न्यामत के जरा धारण करते परिपूर्ण न्यामत जन्नाते लाभ करते समस्त न्यामत के परिपूर्ण सेमत नहींपूर्ण आंशिक को नामत नहीं अपरिपूर्ण को नामत नहीं समस्त न्यामत के अल्लाह सुबहन तला जन्नतर मदेपूर्ण कर दिए उकुम कुरने खेलिम शुरान मध्य आस खबर देखें फ्रिजर दरकार আপনি খেতে চাচ্ছেন আপনার খাবারের ব্যবস্থা রয়েছে আপনি পান করতে চাচ্ছেন গরম পানি না ঠান্ডা পানি যেটা চাচ্ছেন সেটা আপনার ব্যবস্থা রয়েছে বুঝতে পেরেছেন কিনা পানির পানিকে সেই পথ দেয়া হয়েছে পরিপূর্ণতা দেয়া হয়েছে আপনার পানি এখন ঠান্ডা না করলে ঠান্ডা হবে না হবে না ঠান্ডা করতে হবে ফ্রিজে রেখে আপনার টাকা খরচ করে পাবেন ঠান্ডা করতে হবে বুঝতে পেরেছেন কিনা আপনার নিজের টাকা খরচ করে কিন্তু আমার আল্লাহ অন্ধানা জান্নাতের মধ্যে যে নিয়ামত রেখেছেন সবগুলো পরিপূর্ণ করে দিয়েছেন ঠিক যেভাবে চাইবেন সেভাবে আপনি পেবেন আর ওই পরিপূর্ণ নিয়ামত যারা লাভ করতে চায় তাদের জন্য ওয়াইজিপ করেছেন এই দুনিয়াতে তারা এই পরিপূর্ণ নিয়ামত ইসলাম লাভ করতে হবে ইসলাম লাভ না করলে এই নিয়ামত পেতে কোন দিন পাবে না পাবে না আমার বন্ধুগণ আসুন এ সম্পর্কে জানতে হবে এটি শুধু ইসলাম গ্রহণ করলাম এই ঘোষণার মধ্যেই যথেষ্ট আপনি মনে করছেন শুদ্ধ নয় যথেষ্ট নয় ঘোষণার মধ্যে যথেষ্ট নয় ইসলাম কেন গ্রহণ করেছি কেন আমি মুসলিম কেন আমার পরিচয় মুসলিম আজকে মুসলিম যারা জম্মু থেকে ইসলাম গ্রহণ করেছে তাদের কাছে পর্যন্ত এই প্রশ্নের উত্তর এই উত্তর নেই এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে এই জন্য জানার চেষ্টা করা আমি গুরুত্বপূর্ণ বিষয় মনে করছি এবং আমি মনে করছি যে আল্লাহাবুল আলমী যে তলাবুল আলমী ফরিদ উল আল্লাহ কুল্লি মুসলিম প্রত্যেকটি মুসলিমের উপর নর হোক নারী হোক প্রত্যেকটি মুসলিমের উপর যে আইন অর্জন করা ফরজ করেছেন তব মধ্যে এটাও এই একটি ফরজ একটা প্রোগ্রাম বুঝতে পেরেছি কিনা এটি ফরত একটি প্রোগ্রাম আসুন আমরা এখানে সময় দেই এবং সেভাবে প্রোগ্রামটা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করি এজন্য এখানে গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা রয়েছে আপনাদেরকে দেয়া হয়েছে সবাইকে তারপর আমি কি আপনাদেরকে স্মরণ করে দেবো একটু সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা স্মরণ করে দেবে সবটা পূর্ব না সময় নেই আমাদের হাতে সেটা হলো মোবাইল অফ থাকবে মোবাইল সুইচ কি থাকবে অফ থাকবে আপনারা একটু মেহরবান করে এতটুকু মানে যতক্ষণ আলোচনা চলে ততক্ষণ একটু মোবাইলটা অফ করে রাখবেন ঠিক আছে পরস্পর কথা বলতে পারবেন না প্রোগ্রাম থেকে একটু অনুমতি নিয়ে শৃঙ্খলার শৃঙ্খলা একটা ইসলামের সবচেয়ে বড় সৌন্দর্য হচ্ছে ইসলাম মানুষদেরকে সুশৃঙ্খল করেছে ইসলাম মানুষদেরকে প্রকৃত মানুষে পরিণত করেছে সুশৃঙ্খল করেছে এই জন্য এই শৃঙ্খলাটুকু আমরা এখান থেকে কিছু প্র্যাকটিস করি আর একটু শৃঙ্খলা আপনারা অনুসরণ করবেন তারপরে প্রত্যেকটি আপনাদের এখানে শিডিউল দেওয়া আছে প্রথমে আমরা শিডিউল সময়ের বিভিন্ন কারণে হয়তো শুরু করতে পারিনি কিন্তু পরবর্তী পর্যায়ে আমরা এই শিডিউলে আমাদেরকে চলে যেতে হবে বুঝতে পেরেছেন কিনা এখানে একটা টাইম দেওয়া আছে দেখবেন আপনার কখন খাবার কখন ঘুম কখন কোন প্রোগ্রাম সব বিস্তারিত দেওয়া আছে সেই সময়টুকু মেনটেন করবেন আপনারা আল্লাহ আমাদের সবাইকে তফিক দান এই বক্তব্যের মাধ্যমে আমরা আজকের উদ্বোধনী অনুষ্ঠান শেষ করতে যাব